98.3 जन्म चौद्दी अक्टोबर उन्नीस तीसरा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 चौठा सेप्टेम्बर दो हजार बारो साले मृत्यु रतर आलाप यह गल्पटी प्रकाशित किशोर रोमाच अम्निवस बी प्रधान चरित्रे गल्पकार भूत गल्पाठे सोम गल्पे सूत्रधार दीप शुरू हो रेर आलाप রাত দশটা বাজলেই আমাদের পাড়ায় লোডশেডিং হবে কাজী রাতের খাওয়া শেষ করে মাদুরার ছাদের কারের কাছে কালো একটা মূর্তি ওদিকে সারা পাড়া আধার কালো নিশুতি রাতে নিরিবিলি ছাদে कलो दाड़िए तो कथा नालिक जो एवं छो आईनोर अतए चोर ना जाए कलकार चोर तो गोबेचारा चोर नय ती छी बोमा पिस्तलों थे चैचामेची कर ले विपद तय भयुम के चोर जबाब दिलु मिनमिने गलै তারপর কোঁত কুঁত করে দুবার নাক ঝাড়ল এতে আমার একটু সাহস হলো বললু আমি তাকে সেটাই তো বুঝতে পারছি না স্যার তার মানে আমার নাম কিছু মনে পড়ছে না স্যার আরো সাহসপে ধমক দিয়ে বললাম চালাকি হচ্ছে অন্যের বাড়ি ছাদে উঠে দয়া করে কথাটা শুনুন আমার স্যার কোনো কথা শুনতে চাইনি তুমি ছাদে উঠলে কি মতলব হ্যাঁ বিশ্বাস করো উৎপাদ চোরের হালচাল দেখে তখন আমার জোর বেড়ে গেছে বললুম তুমি নিশ্চয়ই পাইপ বেয়ে ছাদে উঠেছো চুরির মতলবে দাঁড়ো দাঁড়াও আমি চেঁচামেচি করে লোকজড়ো করছি দাঁড়াব স্যার স্যার সে ভাঙা গলায় প্রায় কেঁদেই ফেললো বিশ্বাস করুন আমি চুরি করতে আসিনি আমি কষ্টদিন কালেও চোর নই চোরের মাছ তো ভাইও নই আমি একটা গলে পড়ে গেছি স্যার কান্নাকাটি শুনে বললুম সত্যি বলছো তুমি চোর নাও না স্যার তাহলে ছাদে উঠেছো কেন আর কীভাবেই বা উঠেছো নেকা বলে কি না নাম ধাম মনে পড়ছে না অন্যের বাড়ির ছাদে কিভাবে উঠে এলো সেটাও নাকি মনে পড়ছে না ওকে আঙুল তুলে শাসালাম এই যে এক মিনিট সময় দিচ্ছি আসল কথাটা ফাঁস না করলে এসা রাম চেঁচানি চেঁচাবো যে পাড়া শুদ্ধ লোক লাঠিশোটা নিয়ে এসে তোমায় রাম ঠ্যাঙানি ঠেঙাবে লোকটা বেজায় ঘাবড়ে গেল এবার ভ্য করে কেঁদে বলল বাবা তাহলে তো আমি আবার মারা পড়ব এবার একটু খটকা লাগলো বললু আবার মারা পড়বে মানে কবার মারা পড়েছ হ্যাঁ আগে বেশি নয় মোটে একবার লোকটা আবার কোঁত কোঁত করে নাং ঝাড়লো। ও বাবা একবারই যা কষ্ট পেয়েছি হ্যাঁ হাঁ আর মধ্যে হলে ব্যাপারটা কি খুলে বলত বাপু ওর কান্নাকাটি দেখে এবং আমি সম্ভবত গাড়ি চাপা পড়েছিলাম আবছা মনে পড়ছে ওইটুকু বলো কি হে তারপর তারপর তারপর আর কি মরে গেল আকাশ থেকে পড়লাম একেবারে মুরে গেলে মোরে যদি গেলে তাহলে এখানে এসে আমার সঙ্গে কথা বলছো কি করে সেটাই তো বুঝতে পারছি না স্যার কি বলবেন না বলবেন না বলবেন না বলবেন না শুনলে ভয় করে আমি ভীষণ ভয় পাই তাছাড়া জানেন তো কানাকে কানা খোঁড়াকে খোঁড়া বলতে নেই আমার গায়ে কাঁটা দিল আসতে বললু তুমি ঠিকই বলেছো কিন্তু তুমি তো এখন ওদেরই একজন অথচ তুমি ওদের ভয় পাচ্ছ এ তো ভারী বিদে কথা বাপু আমি যে সবে ওদের একজন হয়েছি স্যার নতুনদের এলে যা হয় আমার সন্দেহ ঘুচে গেল তাহলে যা ভেবেছি তাই এখন মাথাটা ঠিক রাখা দরকার সাবধানে কথা বলা উচিত কি মাথা খারাপ তার চেয়ে বরং ওই যে দেখছো ওই যে চিনু বাবুদের চিলে কোঠা দেখতে পাচ্ছ তো ওরে বাবা হাসপাতালের মধ্য থেকে প্রথমে তো ওখানে গিয়েছিল ও যে একটা বড় ছিলেন। তাই মনে হলো দেখে এই জন্যই বলে স্বভাব যায় না বলে পিস্তলটের তো তোমারও যায়নি মনে হচ্ছে তুমি কি ছিলে বলতো সেটাই তো মনে পড়ছে না বাবা ট্যাক্সি চাপা পড়াটা মনে পড়ছে চিনুবাবুদের চিলে কোঠায় যাওয়াটা মনে পড়ছে আর এই আসল কথাটা মনে পড়ছে না কিছু কিছু করে মনে পড়ছে কিছু কিছু পড়ছে না বুঝলেন না সব গন্ডগোল হয়ে কেউ একটা তালগোল পাকিয়ে যাচ্ছে স্যার হম বেশ তাই এখন কি করতে চাও তাই বলো আমার ঘুম পাচ্ছে আপনি শুন না স্যার শুনে পড়ুন আর তুমি বসে ভাবি ভেবে দেখি আমি কে তারপর এক একটা কিছু ঠিক করা যাবে আপত্তি করে বললাম না না না সেটা কোন কাজের কথা হলো না তুমি বরং অন্য কোথাও গিয়ে ভাবো হ্যাঁ হা! হ্যাঁ আমাকে কি ভয় পাচ্ছেন স্যার তা পাচ্ছি বই কি ভয় পাবে না দয়া করে কারণ আমার নিজেকে নিজেই ভয় করছে হ্যাঁ কেন কেন বুঝলেন না টাটকা মরেছি তো এখনো ধাতস্থ হয়নি কিছু দেখতে পাচ্ছেন না স্যার এখনো ওর শরীর পর্যন্ত হতে পারিনি শরীরটাকে যতবার ছেড়ে ফেলার চেষ্টা করছি তত এসে পেয়ে বসছে এই দুঃখকেই তো কাজ তখন চেষ্টা করে দেখো হাই তুলে বললাম মাদুর বিছিয়ে বসলাম এতক্ষণে যার নিজের নিজেকে ভয় করছে তাকে আমার ভয় পাওয়ার কোনো মানে হয় না লোকটা বলল আপনি শুয়ে পড়ুন দেখি কি করা যায় অগত্যা আমি শুয়ে পড়লাম কিন্তু কাত হয়ে একটা চোখ রাখলাম ওর দিকে লোকটা একটু পরেই হঠাৎ জিমন্যাস্টিক শুরু করল ছোটাছুটি ডিগবাজি শূন্যে চরকির মতো পাক হরে হরেক কসরত করে একসময় থামলো। ফোঁস করে শ্বাস ফেলতে থাকলো ক্লান্ত হয়ে আমি বললাম ও কি করছো হে আগে অদৃশ্য হওয়ার চেষ্টা করছিলাম পারছি না আরে পারবে পারবে আবার শুরু করো করব কিন্তু গল না যে শুকিয়ে গেল বড্ড তেষ্টা দয়া করে এক গ্লাস জল খাওয়াবেন স্যার হ্যাঁ তা খাওয়াবো কিন্তু একটা কথা দিতে হবে বাপু অশরীর মানে ওই অদৃশ্য হতে পারলে এই ছাদ ছেড়ে চলে যেতে হবে দিচ্ছি স্যার চলে যাব কোথাও না না না শুধু দিচ্ছি বললে হবে না দিব্বি কার নামে করব একটু ভেবে বললাম বাবা মহাদেবের নামে উনি তো তোমাদের দেবতা জানো না লোকটা বাবা মহাদেবের নামে দিব্বি করলে আমি জল আনতে গেলাম এক গিলাস জল নিয়ে ছাতে এসে ডাকলাম কই হে জল নাও কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না আরো কয়েকবার ডাকাডাকি করে বুঝলাম ওর চেষ্টা সফল হয়েছে তখন জলটা নিজেই খেয়ে শুয়ে পড়লাম নিশ্চিন্তে কিন্তু লোকটা কে অবশ্য সকালের কাগজে দুর্ঘটনার খবরে লোকটার নাম পেয়ে যেতেও পারি শুনছিলেন রাতের আলাপ রচনা সৈয়দ মুস্তফা সিরাজ গল্প পাঠে সোমক নতুন ভূতের চরিত্রে ও গল্পের সূত্রধার দ্বীপ শব্দগ্রহণ আবহ এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড বিশেষ সহযোগিতায় লাবণ্য পর্বপরিচালনায় পরিচালনায় রাইট ব্রাদার্সের অনির্বাণ ও অভিষেক পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ লেখক পুত্র শ্রী অমিতাভসেরাজকে আমাদের পাশে থাকার জন্য আগামী সপ্তাহে ঠিক এই সময় আর একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স